বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ শাকিরিনাম আল্লাহরফুল পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা পিস টিভির স্ক্রিনে এখন বসে আছেন আমার ভাই ও বোনেরা আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব যে তাদের জিন্দিগি দাওয়াতি জিন্দিগি কেমন ছিল এবং তারা কীভাবে এটাকে যাপন করতেন কোরআন হাদিস কিভাবে মেনে চলতেন তাদের জীবনটা কেমন চলতো আমরা খুব ভালো ভালো সেগমেন্ট এগুলো আলাপ করেছি যার জেস্টস্বরূপ আমরা এখানে আলাপ করতে পারি যে নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়া যখন দাওয়াতের কাজ করেছেন তিনি শুধু পুরুষদেরকে টার্গেট করেননি তিনি মেয়েদেরকেও টার্গেট করেছেন এবং ইসলামের এটা বড় সৌন্দর্য যে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হিসাল্লাম নবী হওয়ার পরে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি কিন্তু খাদিজা ছিলেন তিনি কিন্তু তার সদর মেনেছিলেন এটা একটা বিশাল ব্যাপার যে কোনো ধর্ম আনার পরে স্ত্রী মেনে নিয়েছে সঙ্গে সঙ্গে এটা খুব দারুণ ব্যাপার শুধু তাই মেনে নেননি তিনি রসুল করিম সাল্লামকে সাহায্য করেছেন কিভাবে এই দাওয়াতের কাজ করবেন কোথায় কি করবেন কি না করবেন আল্লাহ রসুল সাল্লাইস্লাম উনি দাওয়াতের কাজ করছেন এর মধ্যে ইসলাম গ্রহণ করছে অনেকে এর মধ্যে এক বছর দুই বছর চলে গেল তখন তিনি গোপনে গোপনে কাজ করতেন একদিন আল্লাহ তাল রসুল করিম সাল্ল্লাহ আলাইসালামকে বললেন আউজুবিহিমিনা সৈতিম রিসমিল্লাহ রহিম ও আঙ্গদিরা আশি রতাকাল আকরাবিন হিনবি এখন থেকে আপনি শুরু করে দেন আপনি ওয়ার্নিং দেওয়া ভয় প্রদর্শন করুন যারা আপনার খুব নিকটস্থ আত্মীয় স্বজন আছেন তাদেরকে ইসলাম গ্রহণ করলে জান্নাতের সুসংবাদ দিন ইসলাম না গ্রহণ করলে তাদের তালকে এইবার প্রকাশ্যে আসার জন্য বলা হলো আল্লাহ রসুল সাল্লাসালাম এখন ইসলামের কথা কথাগুলোকে মানুষের কাছে পেশ করবেন তিনি সর্বপ্রথম কি করলেন উনি পাহাড়ের উপরে উঠলেন সাফা পাহাড়ের উপরে তখনকার একটা নিয়ম ছিল যে যখন সেনাবাহিনী দ্বারা কোনো এলাকা অ্যাটাক্ট হত তখন কোনো একজন মানুষ সকাল বেলায় পাহাড়ের উপরে উঠে উনাতার উপরে পাগড়ি মতন বেঁধে তখন ওয়া সবাহ বলে ডাক দিত ওয়া সবাহ মানে সকাল হয়েছে কি তোমরা মরেছ এরকম একটা শব্দ তারা ব্যবহার করতো আল্লাহ রসুল সাল আলহালাম ওই এরকম একটা ওই মেথডটা গ্রহণ করলেন উনি পাহাড়ের উপরে উঠলেন সাফা পাহাড়ের উপরে উনি চিৎকার করে বললেন ওয়া সবাহ সকাল হয়ে গেছে তোমাদের উপরে অ্যাটাক হয়ে গেছে এমন সময় সমস্ত দিক থেকে লোকজন চলে আসলো আল্লাহ রসুল সাল্লি আসালাম দেখলেন ওরা যখন এসে গেছে তখন বললেন তোমরা কি বিশ্বাস করবে আমি যদি বলি ছাপা পাহাড়ের ওই পারে একদল শূন্য তোমাদের অ্যাটাক করার জন্য বসে আছে এটা তোমাদের বিশ্বাস হবে সবাই বললেন যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিশ্বাস কারণ ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুমি কখনো মিথ্যা কথা বলো তুমি কার কোনো সঠতা করোনি তোমার কথায় এমন কোনো সময় দেখিনি যেটা তুমি যোগ করছ ভুল কথা বলছো এরকম দেখিনি তখন উনি বললেন যে দেখো আমার প্রতি তোমাদের এত বিশ্বাস থাকে যে আমি মিথ্যা বলিনি এটাও আমি মিথ্যা বলছি না যে আমি তোমাদের কাছে আল্লাহ তালার দাওয়াত নিয়ে এসেছি আল্লাহ তালার নিয়ে এসেছি তার নবুয় নিয়ে এসেছি তোমরা গ্রহণ করোলা ইহ তোমরা বলো আল্লাহ সালার কেউ নাই এবং এটা যদি তোমরা করতে পারো তাহলে তুফলি হৌ তোমরা তাহলে সফল কাম হয়ে যাবে আল্লাহ রসুল্লাহ আলী হাসালাম এই কথা বলার পরেছালাম এখানে আল্লাহ রসুল সর্বপ্রথম এই মানে বিরাগ ভাজনের শিকার হলেন তার নিজের আপন চাচা তার বিরুদ্ধে চলে গেল এরপরে উনি পাহাড় থেকে নেমেনে আসলেন নেমে সে তুমনি এক এক করে বলতেছেন কোরআশ শুনে রাখো আল্লাহর আজাব থেকে কিন্তু তোমরা রেহাই পাবে না আবদি মানাফের গোত্রের লোকেরা তোমরা শুনে রাখো আল্লাহর আজাব থেকে কিন্তু তোমরা রেহাই পাবে না আব্বাস তুমি শুনে রাখো আপন চাচাকে আল্লাহর আজাব থেকে কিন্তু তোমরা রেহাই পাবে না মেয়েদেরকে তিনি টার্গেট নিলেন সুফাইয়াকেও বললেন ফাতেমাকে বললেন ইসলাম গ্রহণের পালা শুরু হয়ে গেল এখন এই যে আহবানের পরে আমরা দেখতে পাচ্ছি সাহাবিদের যারা মহিলা ছিলেন তাদের মানে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সর্বপ্রথম মুসলমান হলেন খাদিজা তার মেয়েরা মুসলমান হল ফাতেমাও মুসলমান হলেন এবং আরও মজার ব্যাপার হলো যে কিছু কিছু মহিলা তখন গোপনে গোপনে মুসলমান হওয়া শুরু করলো তারা মনে করলো যে আমরা আলাপ করেছেন স্বামীদের সাথে বাবাদের সাথে ভাইদের সাথে তারা কেউ রাজি হয় না তো ওরা চিন্তা করলেন আমরা যদি এখন প্রকাশ্যে ইসলাম গ্রহণ করি তাহলে ভাই হোক স্বামী হোক সবে অসন্তুষ্ট হয়ে যাবে বাবা হোক অসন্তুষ্ট হয়ে যাবে এই জন্য একটু গোপনে ইসলাম গ্রহণ করলেন তার মধ্যে লুবাবা বিনতুল হারেস মাইমুনা বিনতুল হারেসের বোন আল্লাহ রসুলের হতো সম্পর্কে আবার আব্বাসে আব্দুল মুক্তালেব আল্লাহ রসুল্লাহাম আফুন চাষা আব্বাসের ঘরে উনি আব্বাসের স্ত্রী ছিলেন উনি গোপনে ইসলাম গ্রহণ করে ফেললেন উনি ওনাকে ফদল বলা হতো উনি গোপনে এসে ইসলাম গ্রহণ করলেন স্বামীর আগে কিন্তু উনি ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করে তিনি ইসলামের দিকে মানুষকে ডাকলেন মানুষ ইসলামের দিকে আসলো দাওয়াত দেওয়া শুরু করলেন। তার দাওয়াত দেওয়ার একটা সুন্দর পদ্ধতি আমরা দেখতে পাই যে ওনার যখন প্রথম স্বামী মালেক বিন নদর মারা যায় তখন একজন বাচ্চাকে রেখে নদর বিন মালেক মারা যায় তো তার কাছে অনেকগুলো প্রস্তাব আসতে থাকে তার মধ্যে একটা প্রস্তাব আসে তার নাম ছিল আবুতলহা তিনি একজন আনসারি পুরুষ ছিলেন এটা হলো মদিনার জীবনের কথা তো উনি এটাকে ফিরোতে পারতেছেন না কারণ তিনি ছিলেন খুব ভালো ধরনের সব দিক থেকে একজন ভালো স্বামী হওয়ার যোগ্য উনি বললেন দেখেন আবু তল্লা আমি আপনাকে ফেরাচ্ছি না আপনার মতন ছেলেকে তো বিয়ে করা যায় কিন্তু আপনি যেহেতু মুসলিম নন কাফের আমি একজন মুসলিম আমি আপনাকে বিয়ে করতে পারি না তবে এক একটা কথা বলে দেয় যে আপনি যদি আমাকে বিয়ে করেন আপনার কোনো মহর দেওয়া লাগবে না আপনার ইসলামটাই আমার মোহর হয়ে গেল পরে আবু তলহা আসলেন দীর্ঘ ঘটনা উনি মুসলমান হয়ে গেলেন তো আপনি চিন্তা করি দেখেন যে মেয়েদের দাওয়াত দেওয়া ইসলাম গ্রহণ করার সাথে সাথে কিন্তু তাদের জীবনে দাওয়াত শুরু হয়ে গেল ইমরানিম হোসাইন বলেন যে আমরা একবার এক যুদ্ধে গেলাম যুদ্ধে যেয়ে আমরা এক আটকা পড়ে গেলাম সেখানে রাত হয়ে যাচ্ছে সেখানে আমরা থাকলাম দিন সকাল যখন হলো আল্লাহ রসুল সাল্লাহ খুবই তৃষ্ণাত হয়ে গেলেন পানি পানি করতে থাকলেন তো আমরা তো পানি পাচ্ছি না তো এক মেয়েকে দেখলাম এক মহিলাকে দেখলাম যে সে পানি নিয়ে আসতেছে আমরা তাকে বললাম যে তুমি একটু পানি দাও বললেন যে ন নো পানি দেব তুমি জানো আমি একদিন এক রাত দূর থেকে একটা কূপ আছে সেখান থেকে আমি পানিটা নিয়ে আসতেছি আমার কমের জন্য আমার নিজের লোকদের জন্য এই পানি আমি তোমাদের দিতে পারি না আল্লাহ রসুল সাল্লাম অনুরোধ করলেন তাও দিল না তো তার দুই পাশে ঘাড় দিয়ে দুটো চামড়ার থলেতে পানি ভরা ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ঠিক আছে তোমার ওই মোজাদা দুটো নিয়ে এসো ওই দুটো নিয়ে আসলেন আল্লা রসুল সাল্লা সালাম এই পানির পাত্রের মুখে হাত দিলেন দেওয়ার পরে ওখান থেকে পানি পড়া শুরু হয়ে গেল শাহবাদেরকে বললেন তোমরা পানি খাওয়া শুরু করো পানি খাও পানি খাও পানি খেয়ে আবার কিছু পানিও নেওয়া নিয়ে রাখলেন যে পানিতে দরকার হবে এরপরে ওই মহিলার কাছে বলেন দেখো তোমার মোজাদাতে তোমার পানি অবশিষ্ট আছে কিনা ও দেখল যে আগের যে পানি ছিল সেই পানি রয়ে গেছে অথচ এর মধ্যে এতজন মানুষের পানি পান করা হয়ে গেল মহিলা আশ্চর্য নিতে হয়ে গেলেন যে আশ্চর্য ব্যাপার এ কি জাদুকর নাকি উনি বলেন যে আপনি কে আপনি এইভাবে আমার পানির থেকে আরো পানি বানালেন কিভাবে তিনি রসলিকরম সাল্লাহাম বলেন যে আনা নে আমি আল্লাহর পক্ষ থেকে নবি হিসেবে এসেছি আমার কাছে নবুবত এবং রিসালাদ দেওয়া হয়েছে তুমি গ্রহণ করো তুমি যদি গ্রহণ করো তুমি মুসলিম হয়ে যাবে তো শুনে আশ্চর্যজনিত হয়ে গেছেন উনি এটাকে অ্যাকসেপ্ট করে ফেলছেন ইসলাম গ্রহণ করে ফেলছেন তো আল্লাহ রসুল্লাহসাল্লাম বলেন যে তুমি এটা তাড়াতাড়ি এটাকে মানুষের কাছে প্রকাশ করবে না কারণ তুমি তো মেয়ে মানুষ যদি আবার তোমার অ্যাটাক হয় এটা তো কিছু করা যাবে না তো উনি বললেন ঠিক আছে আপনি নিরাপদ থাকুন আপনি আর ভয় করবেন না ইনশাল্লাহ আমি ওইটা ব্যবস্থা করবো উনি চলে গেলেন তার গোত্রের কাছে যেয়ে বললেন যে আমি তো একটা নবী দাবিকারী লোককে পেয়েছি সে এইরকম এরকম ছিল তো তার এই দাওয়াতি শুরু হলো বোঝাতে থাকলেন যে এটা এলা ইহ্লা মুহাম্মদুর রসুল্লার কথা এক দৌভাইদের কথা একত্ববাদের কথা উনি দাওয়াত দেওয়া শুরু করলেন আস্তে আস্তে তার কমের সমস্ত লোক দাওয়াত গ্রহণ করলো শাহবাহিকরাম যখন অ্যাটাক করতেন কোন জায়গায় কোনো সমস্যার কারণে তো ওই এলাকাটাকে তারা সেফ রাখতেন কেন তারা জানতেন যে এখানে এক মেয়ে আছে যে মুসলমান হয়েছে এলাকাটাকে সেফ রাখতেন এই মহিলা ওই এলাকায় সমস্ত লোকদেরকে মুসলমান বানিয়ে ফেলছেন এই যে দাওয়াত এটা কিন্তু আমরা সাহাবাদের জীবনে দেখতে পাচ্ছি যে একেবারে মুসলিম হওয়ার সাথে সাথে কিন্তু এই দাওয়াত তারা দিয়ে যাচ্ছেন দিনের দাওয়াত দিয়ে তারা শুধু চুপ করে থাকতেন না দিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে আবার তারা সেটা মানতেনও এবং এটাকে আরও স্প্রেড করতেন আমরা ইনশাল্লাহ তাদের দাওয়াত দেওয়া এবং পদ্ধতি এগুলো নিয়ে ছোট্ট একটা You have in the messenger of Allah an excellent pattern of behavior No one is to be worshipped other than Allah The glorious Quran says that Allah has created everything from water. Islam is the Haqq and time will prove that. No Muslim is a Muslim. If he does not believe in Jesus Christ, peace be upon him. Glimpses of a great vision. দেখুন ইসলামী দূরদৃষ্টি বিভ্রান্ত আজকে আমরা ছেলেদের কি শিক্ষা দিচ্ছে। কি জবাব দিবে আল্লাহর কাছে সেদিকে আড্ডাখানা তৈরি হয়েছে গোটা পৃথিবীতে মানুষের পূজা চলছে আল্লাহ পূজা বাদ দিয়ে নিজে। সাড়ে এগারোটায় ভারতে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে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 ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ অপেক্ষায় থাকার কারণে আমি আলোচনা করতেছিলাম যে মহিলা সাহাবিরা ইমান গ্রহণ করার পরে কেমন করতেন ইমান গ্রহণ করার পরে এমনকে খুব শাস্তি ভোগ করতে হয়েছিল সেই শাস্তিও তারা মাথা পেতে নিতেন কিন্তু ইমান থেকে দূরে সরে যেতেন না সে সবর যেটাকে বলে পেশেন্স যেটাকে বলে এই সবরের পরিমাণ এমন ছিল যে পৃথিবীর ইতিহাস অবাক বিষয়ে তাকিয়ে থাকে যে আশ্চর্য ব্যাপার এটা কিভাবে হলো এটা কিভাবে হলো তারা পারলেন কি করে মহিলারা কি এত আজাব এত নির্যাতন এত কষ্ট করতে পারে দাওয়াতের পথটা হলো এরকম এখানে এটা ফুল বিছানো পথ নয় আল্লাহ রসুল সাহবালামের সাহবাগণ পেশেন্ট হতেন কারণ তারা জান্নাতে যেতে চাইবেন চাচ্ছেন আপনারা সুমাইয়ার ঘটনা জানেন তিনি কিভাবে শহীদ হয়ে গেলেন আপনারা জুনাইরার ঘটনা জানেন তিনি কিভাবে শহীদ হলেন তারা শহীদ হলেন এরপরও কিন্তু ইসলাম থেকে তারা সরে আসলেন না ইমানি জিন্দিগি তারা যাপন করতে যে অনেক সময় আল্লাহর প্রতি বিশ্বাস তাদের এমন থাকতো যে তারা মনে করতেন যে আমাদের রোগ বালায় আপদ বিপদ মুসিবত যা সুখ না কেন ইন্ন মা আল্লাহ তালা হবেন সবরকারীদের সঙ্গে এটাই হলো একজন মহিলাকে দেখে আতহনা আবুর আবাহ বলছেন যে আমি আব্দুল্লা আব্বাসের কাছে বসেছিলাম। উনি একটা মেয়েকে কালো মহিলাকে দেখে বললেন তুমি কি কোন মেয়ে দেখতে চাও তো আমি বললাম যে অফ কোর্স জান্নাতের একজন মেয়েকে দুনিয়ায় দেখব এটা এর আর কি সৌভাগ্য হতে পারে আমার এবনে আব্বাস বললেন ওই যে কালো মহিলার দিকে তাকাও উনি হলেন জান্নাতের খোঁজ খবরই পাওয়া সুসংবাদ পাওয়া একজন মেয়ে বলেন যে কারণটা কিভাবে উনি সুসংবাদ পেলেন আত এমনি আবির আব্বাহ বললেন যে কিভাবে পেলেন আমাকে বলেন এমনি আব্বাস এমনি আব্বাস বলেন কারণ হল যে উনি একবার রসুলি করিম সাল্লামের কাছে আসলেন এসে বললেন যে ইমনি উসরা আমার একটা রোগ আছে যেটা আমি বেহুশ হয়ে যাই বেহুশ হয়ে যায় এবং গায়ে খিচুনি ওঠে আমাদের দেশে অনেক লোকের এই খিচুনি রোগটা ওঠে তখন বেহুশ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে পানিতে পড়ে গেলে মানুষ মারাও যায় খুব মারাত্মক রোগ এই রোগটা তার ছিল উনি বললেন যে আল্লাহ রসুল আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন আল্লাহ আমার এই রোগটা ভালো করে দেয় কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার এই রোগ যখন হয় তখন আমি বেহুশ হয়ে যাই আমার কাপড় চোপড়ে ঠিক থাকে না আমি অনেক কিছু ঠিক রাখতে পারি না তো আমাকে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন আল্লাহ রসুল সাল্লাহ আসালাম তার দিকে একটু হেসে বললেন যে দেখো তোমার দুটো উপায় আছে একটা হলো যে আল্লাহ তোমাকে যে রোগ দিয়েছে তুমি সবর করবে এবং তার ফলে তুমি জান্নাতে যাবে আর হতে পারে যে আমি তোমার জন্য দোয়া করবো তোমার রোগটা চলে যাবে যাওয়ার জন্য তোমাকে নিজস্ব আল্লাহ আমাকে আমি যেহেতু ইমানেছি আর আমি এই রোগ নিয়েই যাব আমি যেন জান্নাতে যাই আমার এই শেফা আমি চাই না উনি সবর করলেন সবর করার কারণে একবার সুসংবাদ পেয়ে গেলেন যে উনি মরে যাওয়ার সাথে সাথে ভেসতে যাবেন এমনি আব্বাস ওইটাই বললেন যদি তোমরা কেউ দেখতে চাও যে একজন বিহেসদের মহিলা হেঁটে বেড়াচ্ছে এই মহিলা এই কালো মহিলার দিকে তোমরা তাকিয়ে দেখো কালো অসুস্থ যার নাতে গ্যারান্টি পেয়ে গেছেন আমাদের অনেক সময় অনেক বন্ধুর আমরা শুনি যে অসুস্থ হয়ে গেছি হুজুর একটু দোয়া করেন আর পারতেছি না না রোগ হয়েছে দোয়া করব। চিকিৎসাও আপনি নেবেন কিন্তু যদি ভালো না হতে পারেন মনে করবেন আল্লাহ তালা আপনাকে টেস্ট করছেন ওই কালো মহিলার মতন যিনি আল্লাহ রসুলকে বলছেন যে আমি কষ্ট করব তাও জান্নাতের সুসংবাদটা নিয়ে যেতে চাই আর লন্ডনে আমাদের এক বোন আছেন চোখে দেখতে পান না সবসময় দান করেন এবং আমাদেরকে বলেন যে আমাদের জন্য দোয়া করবেন আমি মনে করি যে তার অ্যাটিচিউডটা যদি এমন থাকে যে আমার চোখে আমি দেখতে পাচ্ছি না তাই কি হয়েছে আল্লাহ আমাকে জান্নাত দেবেন আমি বাদাত করে যে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যাই তাহলে এই ধরনের মহিলার মতন দুনিয়াতেও জান্নাতের সুসংবাদ নিয়ে যেতে পারবেন ইনশাআ আল্লাহ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিল তাওয়াকল করত একবার খন্দকের যুদ্ধে যখন শুরু হচ্ছে তখন খন্দকটা খন্দক মানে হলো মাটি কেটে পরীক্ষা বানানো পরীক্ষা বানানোর কাজ প্রায় চোদ্দশ গজ আল্লাহ রসুল্লাহ আসলাম পরীক্ষা বানিয়েছিলেন এরকম খন্দক খুঁড়েছিলেন খুঁড়তে যেয়ে দুটো পাথর পড়ল কোনো সাহাবি এটা কাটতে পারতেছেন না তো ওরা ডাকলেন আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম কুড়াল নিয়ে এত জোরে মার দিলেন এর উপরে আঘাত করলেন যে পাথর দুটো ভেঙে গেল তো ওখানে যখন জোর করে মারতেছিলেন যাবের বলেন যে আমি দেখলাম আমার রসুল করিম সাল্লাহ আসলামের পেটে পাথর বাধা আছে আমি দেখে বললাম যে আসল আল্লাহ আপনি পেটে পাথর বেঁধেছেন কেন উনি বলেন যে আমার ক্ষুধা লেগেছে খাওয়া হয় না তো তো ক্ষুধায় আমি কাজ করতে পারতেছি না তো পাথর বাধার কারণে ওখান থেকে একটু ঠান্ডা যাচ্ছে এবং কাজে আমি জোর পাচ্ছি জাবের কাজ ফেলেই ছুটি আসলেন তার বাড়িতে এসে বললেন যে বিবি তার স্ত্রীকে বলেন তো খাওয়ার কিছু আছে উনি বললেন যে কিছু ময়দা আছে আর একটা ছাগলের বাচ্চা আছে আমাদের বাড়িতে ছাগলের বাচ্চা কত এক দুই কেজি ও মানে ওজন হবে হয়তো তো বলেন যে ঠিক আছে তুমি ওই ছাগল জবাই করে দাও আর ময়দা দিয়ে তুমি রুটি বানাও আমি আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে এবং হয় দুই একজনকে সাথে করে নিয়ে আসবো জবের যে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কানেক যে বলছেন ইয়ার রসুল আল্লাহ আমার স্ত্রীকে বলেছি যে কিছু আটা ছিল এবং ছোট্ট একটা বা ছাগলের ছানা ছিল তো এটি জবাই হবে এবং একটু রুটি তৈরি হবে আপনি আসেন তবে বেশি লোক নিয়েন না আল্লাহ রসুল সবাইকে ঘোষণা দিলেন সাথে প্রায় দেড় হাজার মানুষ সবাইকে ঘোষণা দিলেন সবাই চলো জাবেের এর বাসায় যেয়ে আমরা দাওয়াত খাবো জাবেের তো সাংঘাতিক খারাপ অবস্থা এত অল্প খাওয়ার যেটা দুই তিনজনের হতো সেটা এই চোদ্দ পনেরোশো লোকের কিভাবে হবে উনি এম্বারাস হয়ে গেছেন উনি তাড়াতাড়ি ঘরে আসছেন এসে বলছেন স্ত্রীকে যে শুনেছ কি অবস্থা আল্লাহ রসুল সবাইকে আসতে বলেছেন তো স্ত্রী একদম শান্ত উনি বলছেন এটা কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আপনি বলেছিলেন যে আমাদের সামান্য কিছু খানা আছে তা হ্যাঁ উনি জানেন তো যে এটা দুই তিনজনের হবে যাবের বলেন হ্যাঁ আমি তাও বলেছি স্ত্রী বলেন আপনি কোনো চিন্তা করেন না আমাদের যে খানা আছে সেইটা আমি দেব তো আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম যাবেরকে বলে দিয়েছিলেন যাবে তুমি যখন ঘরে যাবে তোমার স্ত্রীকে বলো যে কড়াতে করে রান্না করছে গোস্তটা ওই কড়া যেন ওই চুলার উপরে থাকে চুলার উপর থেকে যেন না নিয়ে আসে আল্লাহ রসুল সাল আলহাম উনি গেলেন যে ওই কলা থেকে খানা দেওয়া শুরু করলেন এবং রুটি বানানো শুরু করলেন রুটি বানাই বানাই দিচ্ছেন সাহাবারা সবাই খেলেন এবং তারপরেও ওখানে কিছু খানা থেকে গেল এই যে যাটা বের হয়েছে এটা আমার বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে একজন সাহাবি মহিলা তার আল্লাহর প্রতি তামাক্কুলটা দেখেন কি আল্লাহ রসুল বলেছেন ঠিক আছে উনি যদি মনে করেন যে এই খানা পাশ পনেরোশ লোকের হবে ঠিক আছে হয়ে যাবে এই যে একটা বিশ্বাস আমরা যখন ইসলাম পালন করব সাহাবাদের জীবন থেকে ওরা বিশ্বাস করেছেন মানে ওই রকম বিশ্বাস ছিল ওই জন্য তারা জান্নাতে যাবেন জান্নাতে সুসংবাদ পেয়ে গেছেন সাহাবা মহিলাদের মধ্যে আমরা মহিলা সাহাবাদের মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে তারা নিজেদেরকে পবিত্র রাখার চেষ্টা করতেন দারুণ পবিত্র রাখার চেষ্টা করতেন এবং এক্ষেত্রে তারা নিজেদেরকে মনে করতেন যে আমরা আল্লাহকে ভয় করি ইন আমি আল্লাহকে ভয় করি এইটা আমরা আমরা সাহবাদের প্রত্যেকের মধ্যে দেখতে পাচ্ছি রসুল করিম সালাম একটা গল্প বলেছিলেন সেখানে এক তিনজন লোক একটা পাহাড়ের গুহায় আটকা পড়ে গিয়েছিল বের হওয়ার কোনো সুযোগ ছিল না কোনো পথ ফাঁদ ছিলেন না যে কিভাবে বের হব। তখন ওরা এক দুই দিন পরে যখন ক্ষুধায় তিরিশ নেয় মরে যাওয়ার মতন ওরা বললো এখন তো মনে হচ্ছে যার যার ভালো কাজ আছে সেই ভালো কাজগুলো আমরা বলতে থাকি আর তা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি হয়তো উনি আমাদের ছাড়িয়ে দেবেন আপনার এই ঘটনা অনেকে জানেন তো একজন দোয়া করলো যে তার মা না দিয়ে তিনি বাচ্চাদেরকে খাওয়াতেন না মা বাবা ঘুমাই পড়েছিলেন উনি সারা রাত বাচ্চাদের না দিয়ে মা বাবার জন্য দেরি করেছেন আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ যদি তুমি এই কাজটা পছন্দ করে থাকো তাও পাথর সরায় দাও আল্লাহ তাল্লাহ তিন ভাগের এক ভাগ সরাই দিলেন আরেকজন বললেন যে আল্লাহ আমার আমার কাছে একজন লোক কাজ করছিল সে টাকা না নিয়ে চলে গিয়েছিল আমি সেই টাকাটা ইনভেস্ট করে অনেকগুলো ছাগল এবং গরু উঠ আমি বানাই দিয়েছিলাম ও যখন আসলো ফিরে একদিন আমি তাকে ওই উটগুলো এবং গোরুগুলো ছাগলগুলো নিয়ে যেতে বললাম সে মনে করলো এটা ঠাট্টা করছে তো আমি বললাম যে না তোমার যে টাকাটা ছিল এটা ইনভেস্ট করার কারণে আল্লাহ এখানে বরকত দিয়েছেন বলছেন যে আল্লাহ আমি তাকে ফিরাই দিয়েছিলাম এবং তুমি যদি মনে করো এটা ভালো কাজ তুমি এই থরটা সরাই দাও পাথরের তিন ভাগের ভাগ সরে গেল এখন তৃতীয় ব্যক্তি বলছেন আল্লাহ আমার এক বোন ছিল চাচাতো বোন খুবই সুন্দরী আমি তাকে চাইতাম যে আমার সাথে খারাপ কাজে আসো কোনো সময় তাকে আমি খারাপ কাজে নিতে পারিনি তো একসময় ফেম আইন হলো মনান্তর হলো খুব অভাব হলো একদিন আমার বোন আমার কাছে খাওয়ার জন্য কিছু টাকা নিতে আসলেন আমি দিতে চাইলাম না বললাম যে তুমি যদি রাজি হও খারাপ কাজ করতে তাহলে আমি দেব সে রাজি হয়ে গেল। কারণ ক্ষুধাতো এরপরে বলল যে আমি একদম খারাপ কাজ করার জন্য উপগত হয়ে গেছি একবার শেষ পর্যায়ে চলে গেছি তখন মেয়েটা বলল এ আবদুল্লাহ ইতাকিল্লা হে আল্লাহর বান্ধা তুমি আল্লাহকে ভয় করো তুমি আমাকে আমি এখন কুমারী আছি এই কুমারী নষ্ট করো না হক ছাড়া বিয়ে করে ছাড়া তুমি খারাপভাবে তুমি আমাকে শেষ করে দিও না লোকটা ওখান থেকে চলে গেল, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি যদি এই কাজটা পছন্দ করে থাকো তো আমাকে তুমি এই বাদ বাকি যতটুকু মানে খুলতে বাকি আছে এটা খুলে দাও আল্লাহ এটা খুলে দিলেন তার মানে এই কাজটা পছন্দ হয়েছে এই মেয়ের এই তাকোয়া আপনি চিন্তা করে দেখেন এই যে আল্লাহ বীরতা এটা কিন্তু আমাদের সমাজের দরকার যেটা আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে আমরা দেখতে পেয়েছি মহিলা সাহাবিদের মধ্যে আর একটা বড় গুণ ছিল যে যখনই তারা কোনো অন্যায় করে ফেলতেন কোনো ভুল করে ফেলতেন ও আপনারা মনে করবেন না যে সাহাবিদের জীবনে কোনো ভুল ছিল না আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কুল্লুব না আদম খাত্তা প্রত্যেক আদম সন্তান ভুল করে ও খত্তা ইন এত বোন আর শ্রেষ্ঠ ভুলকারী হলো তারাই যারা ভুল করার পরে তাও করে ফিরে আসে মহিলা সাহাবেদের মধ্যে আমরা এই গুণটাও দেখতে পাই যখনই ভুল করতেন আল্লাহর দিকে ফিরে আসতেন ইমরান হোসাইন উনি বলেছেন যে জুহাইনার একটা গোত্রের এক মেয়ে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে আসলেন এসে বললেন যে এরসুল্লাহ আমার পেটের মধ্যে যে বাচ্চা এটা হারাম বাচ্চা আমি গুনার কাজ করেছি গোনা করে এই বাচ্চা হয়ে গেছে এখন আমি বুঝতে পারছি যে দুনিয়া এবং আখড়াতে আমার কোনো কল্যাণ নাই আপনি আমাকে আমাকে শাস্তি দিন যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আল্লাহ তালা শাস্তি দিলেন শাস্তি দেওয়ার পরে তারা জানবেন আল্লাহ রসুল বললেন ইয়া অমর তুমি তো ভুল কথা বললে জেনাকারিনী ছিল সে যখন জীবিত ছিল তার যখন তৌবা হয়ে গেছে তার তৌবাটা হলো এমন যদি তুমি মদিনার সমস্ত মানুষের তোবাগুলো এক জায়গায় রাখো আর এই মহিলার তৌবাটাকে এক জায়গায় রাখো তারপরেও এই মহিলার তৌবাটা বেশি হয়ে যাবে ভারী হয়ে যাবে আপনি চিন্তা করে দেখেন যে সে নিজে জানে যে আমি মরে যাবো আমি এই বিচার হলে আমি মরে আমি বাঁচব না তারপরেও সে তৌবা করতেছে তৌবার পথ বেছে নিচ্ছে মানুষের জীবনে ভুল হবে ত্রুটি হতে পারে কিন্তু তৌবার পথটা বেছে নেব আমরাও শাহাবাদের জীবন থেকে কিন্তু আমরা এটা জানতে পারতেছি আমাদের উচিত হবে এই পথে চলে সাহাবারা যেভাবে জীবনযাপন করেছেন এই পথে চলে জান্নারটা খুব নিকটে আসবে আমাদের ইনশা আল্লাহ আসুন আমরা সবাই মিলে আল্লাহ তালার রসুলের তৈরি করা জেনারেশন যে পথে চলে মুক্তি পেয়েছেন আমরাও সেই পথে চলে মুক্তি পাওয়ার চেষ্টা করি আমরা দেখব না দুনিয়ায় কোথায় কি হচ্ছে আমরা দেখব নবী মোহাম্মদ সাল্লামের জীবনে কি ঘটেছে ওইগুলো আমাদের জীবনে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন হমাত ও ফিকিল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম এটি মহা কল্যাণময় ও নিরাময় বহুদিক থেকে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের প্রতি বুধবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে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 आपनी हजार कोन मुनाफा दी आज ही बनियोग्ला रास्ता मानव